وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الحمد لله رَبِّ العالمين حمداً كثيراً طيباً مباركاً فيه আজকে আমাদের সিরত নবী ধারাবাহিক আলোচনার তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আমরা এখনো ভূমিকায় আছি যে জমিনে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা আলামকে পাঠিয়েছেন সেই জমিনটার মানুষগুলো কেমন ছিল তাদের সোসাইটি কেমন ছিল তাদের দিনদারি কেমন ছিল এগুলার কিছু আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছি আরেকটু আলোচনা বাকি আছে আমরা আজকে আসবো শেষ দিকে ইনশাআল্লাহ তারপরে সারা দুনিয়ার পরিস্থিতি কেমন ছিল কোন পরিবেশে কোন সময়টাকে আল্লাহ তালা বেছে নিয়েছেন আহিরি নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সালামকে দুনিয়াতে পাঠানোর জন্য সময়টা কি কি কারণে অত্যন্ত উপযুক্ত সময় ছিল এবং সারা দুনিয়া থেকে কেন তিনি আরব ভূমিকে চুজ করেছেন তিনি তো শুধু একলাই যেমন রহমতুল্লাহ আলমিন সৈদুল বিসালীম তার যেমন অনন্য বৈশিষ্ট্য রয়েছে কিন্তু উনি ওনার পাশে যে সমস্ত লোকগুলোকে পেয়েছেন আরবদের লোকগুলোর মধ্যে কি পরিমাণ খারাপ গুণাবলী ছিল আবার তাদের মধ্যে কিছু লোক এমন ছিল অত্যন্ত ভালো গুণের অধিকারী এবং সেগুলো সেই গুণের অধিকারী লোকগুলেই ওনা সাহাবি হওয়ার উপযুক্ত হতে পেরেছেন তাদের কিছু মৌলিক গুণাবলী আরবদের তাদের খারাপ দিকগুলোর পাশাপাশি সেই সমাজে যে ভালো দিকগুলো ছিল সেগুলো আজকে আমাদের আলোচনায় আসবে ইনশাল্লাহ প্রথমে শুরু যাক পৃথিবীতে তখন কোন কোন দিন ধর্ম ছিল যখন রসুলকে আল্লাহ পাঠান মদিনাতে ছিল অনুসারী তার কিছু কাহিনী আমরা শুনেছি এবং মূর্তি পূজা তারা এমনভাবে করত সেই মূর্তি আল্লাহ তালা তাদেরকে মানে সাধারণত বড় বড় মূর্তি তো ছিলই কিন্তু গণ করার সময় তারা এমন ছোট কাজ করেছে এত মূল্যহীন কাজ করেছে এবাদত করার জন্য সেই করার জন্য যেটা কোন সেন্সে ধরে না মাথায় ঢুকে না যেমন শহীদ বখার একটা হাদিস এসেছে সাহাবি আবু রাজা আল ওথর ইদি রাজি আল্লাহ আনহু বলেন কুন্না হ আমরা তো মূর্তি পূজা করতাম পাথর দিয়ে বানানো কিন্তু সব জায়গায় তো আর এরকম মূর্তি পাওয়া যায় না আমরা বিভিন্ন জায়গায় সফর করতাম তো সবকিছু শুরু করতে তো মূর্তি নামে শুরু করতে হবে আমরা আল্লাহ নামে শুরু করি যেভাবে এখন সব জায়গায় মূর্তি নাই কি দিয়ে শুরু করি কারণ কিছু একটা দেখতে হবে তার কাছে চাইতে হবে আমাদের আল্লাহকে তো আমরা দেখি না যেখানে থাকি সেখান থেকে আল্লাহ কাছে চাইতে তাদের কিছু লাগবে তো বলে যে আমরা যখন ভালো কোনো মূর্তি পেতাম না পূজা করার জন্য তখন একটা পাথর ধরে নিয়ে আসতাম এই যে পাথর একটা আছে এটার সামনে রেখে এর কাছে কিছুক্ষণ পর্যন্ত প্রার্থনা করতাম কিছু চাইতাম কিছুক্ষণ পরে দেখি যে ও এর যে ভালো আর পাথর আছে এটা ফেলে দিতাম দিয়ে ওইটা একটু ভালো আছে ওইটার কাছে চাই সেখানে কোনো কোনো সময় আমরা বালি মাটি ধুলো বালি এগুলাকে জমা করতাম করে এরপরে বিশ্বলাহু আহি আমাদের এনে তার এখন মোটামুটি এটা একটু বরকতময় হয়ে গেল আঁকি তো ওইটার কাছে চাইতাম এমন কি কারো সময় এসেছে আমরা যখন সফর করতাম সাথে কোনো মানে কি করা যায় তখন আমরা সফর করার সময় তাদের খাবার দাবার তো আর যে কোনো জায়গা পাওয়া যেত না আমরা কিছু গমের ছাতু নিয়ে পানি দিয়ে ভিজিয়ে খেয়ে ড্রাই ফুড এটা আমাদের আরবদের ছিল তখন নিয়ে প্রওনা করে দিতাম ক্ষুদা লাগলে এক জায়গায় থামতাম থেমে তো এখন গমের ছাতু খাওয়ার আগে এটাকে পানি দিয়ে ভিজিয়ে মূর্তির মতো বানাতাম বানিয়ে কতক্ষণ এবার করে রে। তখন কিছু হাত পাওয়ার পাক সাকার ব্যবস্থা হয়ে গেলে পাক করতে হলে পাতিল আছে তিনটা পাথর লাগে তার সঙ্গে চারটা পাথর নিয়ে আসতাম তিনটা দিয়ে পাতিল বসাই দিতাম আর চার নম্বরটা মাহুদান কথা ইবাদত করতাম এইভাবে তাদের দিন ছিল আরব সমাজে এটা ছিল আরবদের অবস্থা কিন্তু আরব দেশেই আবার ইহুদি সম্প্রদায়ের কিছু লোকজন এখানে সেখানে ছিল মদিনাতে বিশেষ করে এবং ইয়ামান এলাকায় আবার কিছু খ্রিস্ট ধর্মের অনুসারী লোকজনও ছিল তো দুনিয়ার মধ্যে তখন দুটি বড় দিন একটা হলো ইহুদি আহ ধর্ম আরেকটা হচ্ছে কি খ্রিস্ট ধর্ম এই দুটো আরেকটা হলো পারস্য দেশে ইরান এলাকায় পারসিক ধর্ম অগ্নি পূজার ধর্ম আর আরেকটি পৃথিবীর সভ্যতা তখন ছিল ভারতের হিন্দু ধর্ম তার পাশাপাশি ছিল বৌদ্ধ ধর্ম এইগুলো ছিল তখনকার সমাজে ধর্মীয় জনগোষ্ঠীর ধর্ম হিসাবে পৃথিবীতে প্রচলিত ছিল তো সবগুলো সামান্য কিছু আলোচনা আসবে সেই ধর্মগুলো কোন পর্যায়ে ছিল তখন এক নম্বর এই হিন্দু ধর্ম আমাদের কোরআনে পাকি ধর্মের অনেক কথা আসে কি আসে তাদের মধ্যে মাঝে মধ্যে পরিবর্তন করে ফেলতো। এই যে এই আয়াতটা এভাবে আছে তাওরাতের মধ্যে এটা এই ফয়সালা তাদের মনপুত হবে না তারা যেটা চায় সেটা পাওয়া যাচ্ছে না সেটাকে কেটে দিয়ে আয়াত কে নিজের হাতে পরিবর্তন করে ফেলত আল্লাহ কেটে দিত মুসে ফেলতো এবং নিজের হাতে লিখে দিত তখন তো সাফা কানা ছিল না কলমের লেখা মুসে দিয়ে আবার নিজের কলম দিয়ে লিখে দিত আর বলতো এইরকম আল্লাহর কিতাবে আছে অথবা কোন সময় তারা অর্থ ঠিকই তালাবাত করতো তাফসির এবং অর্থ নিজের মন গড়া করে দিত যেটা তাদের জন্য সুবিধা আছে অথবা যারা জানতে চায় তাদের কোন ফতুয়া মশালা দিলে এখানে কিছু লোককে এইরকম মাসালা চায় এইরকম ফতুয়া চায় ওটাকে কিভাবে ফিট ইন করা যায় তিন নম্বর ছিল যে তারা অনেক সময় আছে একটা পরে আরেকটা হাত দিয়ে আপনাকে ধরে রাখে মন গোড়া একটা পড়ে দেয় এবং তারা অনেক কথা বলতে আল্লাহ তালা সম্পর্কে বলেছে যার কোন দলিল নাই তারা বলেছে আমরা হলম আল্লাহর বাসাই করা গোষ্ঠী আল্লাহ তালা যাহার নামে বেশি দিন দালাবে না বড় জোর দিন জ্বালাবেন তারপরে আমরা মুক্ত আর কোন চিন্তা নাই আর সব মানুষকে তো অনাদিকাল জ্বালাবেন এখন চল্লিশ দিন জ্বলারও এত সাহস আছে এরপরে তারা আরো বলেছে ইয়াদ আল্লাহর হাতটা হচ্ছে একেবারে গলার মধ্যে লাগানো আল্লাহ দিতেই চান না মনে হচ্ছে না এত আসে এত কম কম করে দিন খালি আল্লাহ বলে গুল্লাই তাদের হাত গলার সঙ্গে লেগে থাকুক অভিশপ্ত করেছেন আল্লাহাল তারপর তারা আরো বলেছে যে হে নবী মোহাম্মদ আপনার কাছে কে আসছে জিব্রাইল আসছে জিব্রাইলকে আমরা পছন্দ করি না মোটেই যে মিকাইল আর ইসাফির মোটামুটি দুইজন ভালো ফেরস্তা তারা যদি ওই নিয়ে আসতো ছিল এই তাদের ধর্মের মধ্যে ট্রিনিটি এগুলো নবী করিম সাল্লা জমানায় তার আগে থেকে তাদের মধ্যে চলে এসেছে এবং সেখানেও তারা মন গোড়া বিভিন্ন রকমের শরীয়তের মশালা তাকে চেঞ্জ করে করে করে তারা পরিবর্তন করে তাদের ওলামারা বসে কনফারেন্স করে যে নবীর দেয় এখন আমাদের মুসলমানদের বিপরীত করে এটা গ্রহণ করা যাবে প্রশ্নই আসলে আল্লাহ আমাদেরকে এরকম অপকর্ম থেকে রক্ষা করুন এইভাবেই করে খ্রিস্ট ধর্মের মধ্যে ঠিক তেমনি গিরজা কেন্দ্রিক গির্জার সঙ্গে যারা শাসক আছে তাদের সঙ্গে প্যাক ছিল যে প্রচুর পরিমাণ ট্যাক্স আদায় করবে এই করকে তারা মানে মনে করত যে রাষ্ট্রে যত কর চায় সবটা দেওয়াকে কে তারা এবাদত হিসাবে ডিক্লে দিয়ে ওখান থেকে একটা পারসেন্টেজ তারা নিজেরাও পেত কি আপনারা জানেন যে মধ্যযুগে ইউরোপে পর্যন্ত কেউ মারা গেলে ধর্মযাতকরা ওয়ারিসরা যদি চাইতো তাদের পিতা মাতাকে প্রিয় জনকে জান্নাতের সার্টিফিকেট সহকারে কবর দিত এবং কোন ধরনের জান্নাত চায় সেটার ব্যবস্থাও আছে। এইভাবে ধর্মের মধ্যে ধর্মে এরকম অবস্থা হয়েছে এরপরে আপনি যদি জান পার্শ্ববর্তী এরপরে পারস্য দেশে সেখানে তাদের মধ্যে যে ধর্ম ছিল এই ধর্মটা আসলে অগ্নি পূজা আগুন পূজার ধর্ম সেটা তাদের যেটাকে বলা হয় আহ পারস্য সাম্রাজ্য এবং তাদের যারা সম্রাট ছিলেন শাসক ছিলেন তাদেরকে বলা হয় রোমান আলাদাকে বলা হয় কায়সার আর তাদেরকে বলা হতো কেসরা এটা তাদের উপাধি ছিল যুগ যুগ ধরে একটি গোষ্ঠী সেখানে তারা শাসন করেছে এবং তাদের ধর্ম ছিল অগ্নি পূজার ধর্ম কয়েকটি প্রাকৃতিক জিনিসকে তারা পূজা করত। তার মধ্যে একটা ছিল পানি একটা ছিল আগুন বিশেষ করে সবচেয়ে বড় মবদ ছিল আগুন এই জন্য কিছু কিছু অংশ কিছু আছে ইরানে এলাকায় এবং লোক তাদের ভারতে বোম্বাই এলাকায় আছে পার্শ্বিক বলে এদেরকে পার্শ্বিক অগ্নিপূজক। এরা খুব করে সাংঘাতিক এই অগ্নি ধর্মকে তারা ওই এলাকায় ইরান এবং ইরাক এবং পার্শ্ববর্তী এলাকায় মধ্যে এশিয়া চতুর্দিকে তারা এই ধর্মটাকে চর্চা করত এবং তাদের দৈনিক চারবার করে সূর্যের উদ্দেশ্যে এবাদত করা কম্পলসারি ছিল ফরজ ছিল যেভাবে আমাদের পাঁচ বক্ত আছে আল্লাহ জন্য আমরা নামাজ আদায় করি তারা দৈনিক চারবার অগ্নি পূজার এই এবাদত করতে হতো এরপরে পাশাপাশি তারা আবার চন্দ্রের এবারত করত সূর্যের ইবাদত করত আগুনের পাশে পানির এবাদত করত এরপরে তাদের এত দোয়া দরুদ বানিয়ে নিয়েছে প্রত্যেকটি কাজে কর্ম যেভাবে আমাদের কাজের আগে দোয়া আছে সকালবেলা দোয়া আধকার আছে সন্ধ্যাবেলা আসে ওটারও খুব এতেমামের সাথে করত তারা এরপরে আপনার খাওয়ার আগে পরে সব কাজে একেবারে বা কায়দা দোয়ার অবস্থা এরপরে তাদের যে মাহবুদ আছে আগুন বড় মাহবুদ এই আগুন যেন কখনো না নিভে শিখা অনির্বাণ এই শিখা অনির্বাণ পারসিক ধর্মের জিনিস মুসলিম ধর্মে গিয়ে শিখা অনির্বাণ চলছে আর চলছে আছে না এরকম মুসলিম দেশে এই শিখা অনির্বাণ চলে এটা কোত থেকে আসছে সেই অগ্নি প্রযুক্তির থেকে না বুঝে এটার কি এহতমামের সাথে এই ও নির্মাণ চলতেছে একটি মুসলিম দেশে সেই মুসলিম দেশটাকে আশা করি আপনারা চিনেছেন এরপরে তত্ত্ব ছিল পার্শ্বিক ধর্মের মধ্যে অগ্নি ধর্মে তাদের মা বড় মাবুদ এগুলো তো হল প্রাকৃতিক জিনিস কিন্তু এর উপরে তাদের দুইজন মাবুদ আছেন অনেক বড় যেগুলো প্রাকৃতিক বিষয়টা ধরা চা দেখা যায় না অদৃশ্য মাহবুদ সে দুটো তারা বিশ্বাস করতো মাহবুদ পৃথিবীর মানে হাদুহুমা আ নুর আউ ইহুল খাই ও ইসানি আলাম আউ ইলাহ এই দুইজন মাহবুদ মিলে দুনিয়া চলে কোন সময় তাদের মধ্যে যুদ্ধও হয় একজন হচ্ছেন নূর লাইটের মাবুত তিনি খুব ভালো মাহবুদ ভালো জিনিসের মাহবুদ আর একজন হচ্ছেন অন্ধকারের মাহবুদ আর তিনি হচ্ছে সব খারাপ যত কিছু আছে এগুলার মাবুত তিনি এই দুই মাহবুদের দ্বন্দ্ব আছে এখন তারা দোনা মাহবুদকে ম্যানেজ করে চলতে হয় কারণ যদি ওই ভালো জিনিসের মাহবুদের পূজা না করে তাহলে তো তিনি ভালো কিছু দিবেন না আর মন্দ জিনিসের যিনি মালিক আছেন সেই মাহবুদের পূজা করতে হয় তা না হলে মন্দ চাপিয়ে দিয়ে সমাজকে একদম শেষ করে দিবেন তাদের এই দনো বাবুদের এবাদতে তারা ব্যস্ত থাকতে হয় এ হল পারস্য ধর্মের অবস্থা এরপরে আপনি হিন্দু ধর্মে আসেন তাহলে হিন্দু ধর্মের কি হাকিগত ছিল সেই ধর্মের মধ্যে মানুষকে ধর্মীয় ভাবে ভাগ করা হয়েছে চার ভাগে সবচেয়ে উঁচু তবকার লোক ব্রাহ্মণ আর সবচেয়ে নিচুতলার লোক কারা শুদ্র আর মাঝখানে আসে ক্ষত্রিয় দুই নম্বরে তিন নম্বরে আছে বৈশ্য তাই না এখন এটা তারা কাজ ঠিক করে দিয়েছে যে তাদের ধর্মের দিক থেকে আছে ব্রাহ্মণের কাজ হচ্ছে ধর্মীয় শাস্ত্র যেটা আছে বেদ মহাগ্রন্থ ধর্মীয় গ্রন্থ এগুলা পড়বে এগুলা শিখবে এগুলো হাতের কাছে রাখবে আর অন্য কেউ টাচও করতে পারবে না হারাম তাদের জন্য শুধু ব্রাহ্মণদের কাছে থাকবে এটা তারা যে রাস্তা দিয়ে ও রাস্তা দিয়ে কোনো শুধু হাঁটতে পারবে না তাহলে তাকে মহাশাস্তি ভোগ করতে হবে এ সবচেয়ে গোষ্ঠী। তারপরে হল দুই নম্বর তারা হলো রাজকর্মচারী সেনাবাহিনী হ্যাঁ লড়াই করবে যারা এটা এদের ধর্মীয় ডিউটি তিন নম্বর ধর্মীয় ডিউটি হচ্ছে কাদের যারা বৈশ যারা কৃষিকাজ ব্যবসা বাণিজ্য এগুলো করবে অর্থনীতির চালাবে চার নম্বর হচ্ছে যারা শুধু বর্তমানে ওদেরকে হরিজম বলা হয় যে তারা তাদের কাজ হলে নিচু লেভেলের কাজ করবে তারা তারা কেউ ভালো কোনো চাকরি করতে পারবে না তাদের ধর্মের নিষেধ মুচির কাজ করবে ধোপার কাজ করবে কুলির কাজ করবে মেথরের কাজ করবে এইভাবে ভাগ করে ধর্মের নামে এরকম একদম শ্রেণী বৈষম্য তৈরি করে দেওয়া হয়েছে এবং বিয়ে সাদিয়ে ওই একই গোত্রের একই কাস্টের ভেতরে হতে হবে অন্য কাজ তাদেরকে করতে পারবে না যদি নিচু জাতির হয় তাহলে তো সেটা চরম হয়ে যাবে তাই বিয়ে এভাবে ধর্মটা হিন্দু ধর্মে এসেছে এবং তার পাশাপাশি বৌদ্ধ ধর্ম যেটা ভারতীয় উপমহাদেশের একটি এলাকা এবং দূর প্রাচ্যে পূর্ব এশিয়ায় প্রচলিত ছিল সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম সেখানেও মূর্তি পূজা ভাবে হয়েছে বৌদ্ধ বিশাল মূর্তি বিভিন্ন জায়গায় এটা হলো তাদের ধর্মের সবচেয়ে বড় কথা ধর্মের অন্যতম ছিল কি জীব হত্যা হত্যা মহাপাপ করা অন্যতমা এই জন্য গোস্ত খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না মুরগি খাওয়া যাবে না এটা খাইতে হলে হত্যা করা লাগে জীব হত্যা মহাপাপ সে ধর্মের যারা দাবিদার তারা আজকে মানুষ হত্যা করছে নারী শিশু নির্বিশেষে আগুনে পুড়িয়ে মারছে রোহিঙ্গাদেরকে এই বৌদ্ধ ভিক্ষুর নেতৃত্ব দিচ্ছে তে এই রকম ধর্মের নামে অধর্ম পৃথিবীতে এইভাবে লাভ হয়ে গেছে সেই পরিবেশে আল্লাহ তালা নবী মুহাম্মদ সাল্লামকে ইসলামের আলো নিয়ে পৃথিবীর জাতির কাছে পাঠিয়েছেন এই আরবদের মধ্যে কিছু কি অবস্থা ছিল আমরা একটু আগে শুনেছি তাদের আরো কিছু বিষয় আমরা একটু দেখার চেষ্টা করি তাদের কিছু কিছু আরো গুণ ছিল এক নম্বরের শেরেকের ব্যাপার আমরা শুনেছি সে বিষয়ে একটি হাদিস রসুল বলেছেন হাদিস সেটা হচ্ছে আল্লা রীন মাহেল হে আমার উম্মত শোনো আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি তোমাদেরকে ওই জিনিসগুলো শিখাব যা তোমরা জানতে পারছু জরুরি বিষয় শিখিয়ে আল্লা তালা আমাকে তোমাদেরকে শিখাতে বলেছেন আল্লাহ মান ইয় হাদ আজকে বিশেষ করে আল্লাহ তালা আমাকে যেটা বলেছেন একদিন তিনি ভাষণ দিচ্ছিলেন তখন বললেন কুল্লু মায়ালিনুহু আবদান হালাল আমি কাউকে যদি কোনো মাল উপ দেই গিফট দেই শরীয়তের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে তাহলে সেটা হালাল তার জন্য তারপরে ওকে অথবা আল্লাহ তালাই বলেছেন হালাল আমি যত মাল সম্পদ দিয়েছি এগুলো তার সব সবকুছি হালাল মালগুলো তার জন্য বৈধ ব্যবহার করা এমন নয় যে এত বেশি এর চেয়ে বেশি উপার্জন করা যাবে না লিমিট করে দিয়েছেন আল্লাহ তালা যাকে দেন বেগাই হিসাব অনেক কিছু যদি সে করে সবটাই তার হালাল হয়ে যেতে পারে হালাল তরিকার ভিতরে উপার্জন করলে আমি আমার সমস্ত বান্দাদেরকে শেষে করেছি হোনফা হানিফ করে হানিফ শব্দের অর্থ আমরা গত সপ্তাহে বলেছিলাম কি যে ব্যক্তি সেরে থেকে মুক্ত সেরে করে না আল্লাহর ইবাদত করতে হবে তা না জানলেও কেমনি করতে হবে জানে না কিন্তু কোন মূর্তির কোন মাবুদের পূজা তাহলে করে না এর থেকে দূরে আছে বলা হয় হানিফ আমাদের যখন জন্ম হয় যদিও আমরা তখন আল্লাহ আমরা একদম হানিফুল যে মন মানসিকতা ইমান মুক্ত অবস্থায় আমরা জন্মগ্রহণ করি এইভাবে প্রত্যেকটি মানুষকে আমি শিরিক মুক্ত অবস্থায় জন্ম দিয়েছি পৃথিবীতে পাঠিয়েছি কিন্তু আর আমি যা হালাল করে দিয়েছি ওদের উচেলা সেগুলোকে হারাম করে আর যেগুলো আমি হারাম করে দিয়েছি সেগুলোকে শয়তানরা তাদের জন্যে হালাল করে দেয় ও আমার তুম আনঈসি কবি যেটাকে নিষেধ করেছি তার বিপরীত করেছে যে বিভিন্ন রকমের মা বুধ পূজা কর যেগুলোর পক্ষে কোন দলিল নাই না জেনে শয়তানের কথায় পড়ে মানুষ এই মূর্তি পূজার দিকে লিপ্ত হয়ে গেল তিনি সাবধান করলেন যে এরকম যেন কোন পর্যায়ে গিয়ে তার উম্মতে লিপ্ত না হয়ে যায় আমরা শুনেছিলাম কিছু হানিফ লোক ছিলেন যারা মূর্তি পূজা করেননি তাদের মধ্যে আলহামদুলিল্লাহ তারা যদিও ইব্রাহিম পরিবর্তন করে ফেলেছে কিন্তু কিছু লোক ধরে রাখার চেষ্টা করেছে তাদের মধ্যে একজন ছিলেন যাই দেবনে আমার এমনি নোফাইল এক কবি এবং ভালো শিক্ষিত মানুষটি তিনি তার ব্যাপারে রেওয়ায়ত আছে তিনি কখনো কোন দিন যে এক রব কি উত্তম না হাদার রব জোগাড় করবো তোমরা তারপরে তিনি আলু বলেছেন আমি শুধুমাত্র তিনি অত্যন্ত ক্ষমাশীল রব তা খবর তার কাছে ছিল এরকম বেশ কিছু লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদের মধ্যে ছিল তার মধ্যে আরেকজন বিখ্যাত বক্তা ছিলেন এবং ভেরি পপুলার ইন্টকচুয়াল স্পিকার ছিলেন তাদের সবাই তার কথা শুনতেন তার নাম হচ্ছে ভালো বক্তা অনেক বড় জ্ঞানী খুব বুদ্ধিমান ব্যক্তি তো তিনি মাঝে মধ্যে কি করতেন বিভিন্ন গ্যাদারিং এ যেতেন এবং এক আল্লাহর দিকে দাওয়াত দিতেন তখনও রসুল্লাহ সাল্লিসের আবির্ভাব হয় তিনি নবুয় পাননি এই বেসারা কাজ এইভাবে করেছেন এবং তিনি হয়তো সেটাকে ধরে রেখে রাখতে বলেন ও কাজ মেলা বিশাল একটা বড় মেলার জায়গা ছিল যেখানে বাৎসরিক মেলা হতো আরবরা শিল্প সাহিত্য চর্চা শিল্প চর্চা করতো এবং সেখানে দেশ থেকে আসত সেখানে অনেক লোকের সমাগম হতে যেতেন ওখানে গিয়ে তিনি মাঝে মাঝে বক্তৃতা করতেন এবং সেখানে তিনি কথা বলতেন আখরি নবী আসবে সে খবরও দিতেন তিনি বলেছেন হাকু মানহাদ আলব মিনহাদ আলব এই দিক থেকে হক আসবে এবং সে ইশারা করতেন ও কাজ তো পাশে ওই দিক থেকে আসবে আঙ্গুল দিয়ে ইসারা করতে ওই দিকটা কোন দিকে ইশারা করতেন তাকে জিজ্ঞেস করা হলো প্রশ্ন করা হলো বক্তৃতার মধ্যে কথা তুমি বলো কোন হকের খবর দিচ্ছ তখন বললো রাজুদ ইয়াজমা আবাদ শোনো বংশ থেকে একজন লোক আসবেন যিনি তোমাদেরকে এক তৌহিদের দিকে দাওয়াত দিবেন এক দিকে। এবং তিনি তোমাদেরকে আখেরাতে মহা শান্তির ঠিকানার সন্ধান দিবেন এবং নিয়ামতের খবরগুলো দিবেন উনি যখন আসবেন ফা উনি ডাকলে তোমাদেরকে দাওয়াত দিলে দিনের কথা বলে তিনি তোমরা সাড়া দিও আলিম তু আনি আস ইহি লু আউ আলাম আমি যদি জানতাম যে তিনি থেকে আসবেন কবে আসবেন তিনি এই দায়িত্ব নিয়ে হাজির হয়ে যাবেন এবং আহ্বান করবেন আমি সবার আগে তার ডাকে সারা দিব যদি আমি তাকে পেয়ে যাই কিন্তু তার আফসুস হচ্ছে যেটা প্রমাণিত হয়েছে সে যদিও নবী করিম সাল্লাহমকে পেয়েছেন কিন্তু নবুয়ত পাওয়ার আগে জানতে পারিনি যে ই এই লোকটাই ওই লোক তা কখনো নবুয়ত ডিক্লার হয়নি ওহিনাজিলি মোহাম্মদ সাল্লাম তখন আর দশজন মানুষের মতোই তাদের কাছে সমাজের আরেকজন মানুষ মাত্র এই তিনি নবুয় পাওয়ার আগে ইন্তিকাল হয়ে গেছে বেচারা এই জিনিসটাকে মিস করেছেন তো আরবদের এই যে কিছু ভালো অবস্থা কিছু লোক ছিল যদি তাদের সংখ্যা কম আমরা এখন দেখব যে ওই আরবদের সামাজিক পরিবেশটা কেমন ছিল সভ্যতা বিভিন্ন তাদের সামাজিক আচার অনুষ্ঠানগুলো কেমন ছিল এর মধ্যে ভালো কি দিক ছিল আর মন্দ কি দিক ছিল এবং ভালো দিকগুলো খুব দামি জিনিস ছিল যেগুলো পরবর্তী পর্যায়ে সাহাবিদের মধ্যে সাহাবেদের মধ্যে বিশাল একটা ভূমিকা রেখেছে ভালো গুণগুলো আগে আসুই তাদের যে কিছু গুণ ছিল যেমন তাদের সামাজিক এটা কোনো রাষ্ট্র ছিল না আরো দেশে বিভিন্ন কবির একের দিক যেভাবে পারস্য সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য ছিল সেগুলো বা পরিপূর্ণ একটা রাষ্ট্রের তরিকায় আছে কিন্তু আরবদের মধ্যে এরকম কোন রাষ্ট্র আরব দেশে তখন ছিল না তারা বিভিন্ন একেবারেই যে যাযাবর মৃত্যু ছিল সবাই তা কিছু এগুলো ফলো করেছে তার মধ্যে কিছু ভালো জিনিস যেমন তাদের বংশের বুনিয়াদের ধরে রাখতো বংশ তাতে নষ্ট না হয়ে যায় জন্য বংশের বাইরে বিয়ে করতো না যদিও এটা পরিপূর্ণ ইসলামিক থিওরি না ইসলাম তো আসছে ভালো যেখানে পাও দিনদার যেখানে পাও সেখানে পছন্দ করে কোন বংশের বড়াই এটা না কিন্তু বংশের বড়াই সাংঘাতিক ছিল এটা নিয়ে তারা কখনোই কম্প্রোমাইজ করতো না এরপরে ছিল তাদের আহ দুটো গুণ তাদের মধ্যে ছিল লেখাপড়া বেশি তারা করতো না স্কুল কলেজ এগুলো কিছুই ছিল না মাদ্রাসা মাঝে মাঝে অল্প কিছু লোক এটা লেখালেখি জানতো সামান্য কিন্তু মেজরিটি লোক লেখালেখি নাই কিন্তু ব্রেইন খুব সার্ফ ছিল তাদের দুটো সাহিত্যর মধ্যে একটা হলো বক্তৃতা করার মতো ভালো ভালো বক্তা ছিল মাঝে মধ্যে এরা ভালো ভালো দিনে সমাজে প্রচার করতো যেভাবে সাইদের একটা লেকচার আপনারা শুনলাম ও কাজ থেকে একটুখানি যিনি বলেছেন আর কবিদের ব্যাপক প্রভাব ছিল কবিতা চর্চা খুব করেছে তারা সুবিধা হয়েছে কি তাদের লেখাপড়া না থাকার কারণে সব মৌখিকভাবে মুখস্থ ধরে রেখতে হয়েছে এবং তাদের মতো এত কবিতা মুখস্থ করে রাখা পৃথিবীতে আর কোন জাতি পাওয়া যায়নি এবং তারা আরবি সাহিত্য করান হাজির বোঝার জন্য ওই কবিতাগুলো ব্যাখ্যা হিসাবে খুব কাজে লাগে তো এই বড় বড় নাম করা দশটি কবিতার সংকলনের নাম হলো আশারা মোয়াল্লা আল মোয়াল্লা কাত তারা মাদ্রাসা পর্যন্ত জানেন তাই দশটার মধ্যে বেশি নাম করা হলো সাতটা সাবলাকাত এই সাব্লা কাত কোন থেকে আরো তিনটা অ্যাড করে আশারুমুয়াল্লা কাত বলা হয় কবিতাকে তারা এত পছন্দ করত এই আপনার কবিতাগুলোকে কাবার ঘরে চতুর্পাশে ওয়ালে তারা লিখে রেখেছিল যে এগুলো এত দামি সাহিত্য তাদের কাছে সত্যি আরবি সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম মৌলিক নিদর্শনের মধ্যে সাবলাহাত এখনো সমস্ত আলিমরা পড়েন পড়ে আসতে হয় কারণ ওগুলো পড়লে আরবে ভাষা রক্ত হয় ভালো তখন করার হাদিস বোঝা ইজি হয়ে যায় অনেক কবিতা মুখস্ত করতে হয়েছে অনেক। তো এই কবিতাটা ছিল তাদের তখন মুখপাত্র লাইক মিডিয়া মিডিয়ার মত কাজ করতো এখন সেখানে এত প্রভাব ছিল কবি তার আসল এভাবে বসতো যেমন এক কবির আর গোষ্ঠীর নাম ছিল বনু আনফিন বনু আনফিনাকা তার মানে কি উঠের নাকের কবিরা উটের নাকের কবিরা কি এই কবিলার লোকগুলো সাধারণত রাখাল চাকরি করে আর যখন বিভিন্ন জায়গায় লোকেরা উঠে যায় একজন উঠের চালক হয় আগে আগে হাতে রসি ধরে ধরে উটের নাকের মধ্যে রশি থাকে টানে টানে ধরে নিয়ে যায় আর যিনি উটের উপরে সার হন তিনি তো বসে থাকেন তাকে টানে নিয়ে যায় যে লোকটা এ লেবার শ্রমিক এগুলা এই এই দেশের এই কবিলের লোকেরা এটা বেশি করে করতে করতে ওদের কবির নাম হয়ে গেছে বনু উটের নাকের আমফিনার লোকজন তো এইটা পরিচয়টাকে খুব ভালো হলেও নাকি খারাপ হয়ে গেল বেশি ভালো হয় নাই তো এটা করে ভালো পরিচয় আমাদের কবিরা হলো নাকি এখন তারা চিন্তা করলো আমাদের এই কবিলার নামটা কিভাবে পাল্টানো যায় তখন তারা তাদের সময় সেরা কবিকে দাওয়া দিল ভালো করে খাওয়ালে টা হলো খাওয়াইটা আমি বললো যে আমাদের কবিলার নামটা তুমি একটু খুব বদনাম হয়ে গেছো আমরা কোনো জায়গায় গেলে টেলে লোকেরা আমাদেরকে মানে আমাদের স্ট্যাটাস খুব নিচু হয়ে আছে। কিভাবে তুমি আমাদের স্ট্যাটাসটাকে উঁচু করবা এটা কোনো অসুবিধা নেই তাকে ভালো করে খাবার করে মদ মদ দিয়ে বেশি করে টাকা পয়সা দিয়া লেখে দোষে কবিতা লিখলো কবিতার অর্থ হচ্ছে এই যত কবিলা আছে তার বেদের সেরা হলো বনু আনফিন নাথ কারণ তারা থাকে উঁচের সামনে হ্যাঁ সব কবিরা থাকে উঠের পিছনে এই কথাটাকে সে এমন কায়দা করি বলেছে এটা খুব ছড়িয়ে গেল এখন বনু আমফিন আমফিনাক অনেক সুনাম হয়ে গেল আর এই কবির সঙ্গে সম্পৃক্ত হওয়া এখন গৌরবের বিষয় হয়ে গেল আরেক লোক ছিল তার প্রায় জন দশেক কোন কোন রেওয়ায়তে বোন ছিল বিবাহ দিতে পারছেন না আর কোন কোনো রেওয়ায়তে তার মেয়ে ছিল গোটা দশেকের মতো একতর বিয়ে হয় না গরিব মানুষ কেউ তার মেয়ে নিতে আসে না এমন কি করলো একটা বুদ্ধি করলো এক নাম করা কবি ছিল কবি কে দাওয়া দিলো দাওয়া দিয়ে ভালো করে যাই আসে তার বেচারা গরিব মানুষে। মানে নিজের গায়ে দামি চাদরখানা উপহার দিয়ে দিল তারপরে নিজে একটা উঁচছিল ভালো করে জবাই করে খাওয়াইলো ওইটাকে তাকে খাওয়া দিয়ে বললো যে আমার তো দুর আমার মেয়েগুলো বিয়ে হয় না আমার সামাজিক অবস্থা তত উঁচু না কেউ আসে না তো প্রস্তাব নিয়ে কি করি আমি ঠেকে গেছি কোন অসুবিধা না আমি কবিতা লিখবো এমন প্রশংসা তার জোরে দিল সে কয়েকদিনের মধ্যে তার সবগুলো দেওয়ানুল আরব কবিতা ছিল আরবদের মিডিয়া আমি এই জন্য যখন রসুল সাল আলাইস্লাম যখন মদিনাতে আসেন হিজরত ইসলামের প্রচার হয়ে গেল তখন আরবরা এই কবিতা ব্যবহার করলো নবী করিম সাল্লাহাম ওনার পরিবারের সদস্যদের ব্যাপারে ওনার ব্যাপারে বিশ্ব কথা বলে বলে কবিতা লিখে খুব প্রচার শুরু করে দিল যাতে করে এটার এত নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে যায় লোকেরা ইসলামী দিকে না আসে তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম এর মোকাবিলায় কবিতাকে ব্যবহার করলেন হাসান সাবেত রাজি আল আহমেদকে বললেন যে আপনি কবিতা লেখেন রুহুল কোদস জিব রাইসালাম এসে আপনাকে হেল্প করবে এবং অনেক কবিতা লেখাল জবাব দিয়ে দিয়ে দামি দামি কবিতা লেখলেন এইগুলো ছড়িয়ে গেল ওগুলার মোকাবিলা আরব দেশে একদম কবিতার যুদ্ধ শুরু হয়ে গেল এবং আলহামদুলিল্লাহ মোকাবেলা করতে পারলেন স্বয়ং রসুরম এই জন্য ওই কবিতাগুলো এনে মসজিদের নবাবিতে নিজে স্টেজ বানিয়ে দিয়ে হাসান কুমার তুমি এখানে কবিতা পড়ো আর সাহাবিরা শুনতেন আর এগুলো ছড়িয়ে দিতেন দিস ইজ দ্য মিডিয়া এট দ্যা এভাবে তাদের সাহিত্য প্রভাব সাংঘাতিক ছিল আর সেই জাতি বুঝতে পারবে যে কোরআন এসেছে হ্যাঁ উঁচু মানে আছি যদি এটা মোহাম্মদের নিজের তৈরি করা হয় তাহলে এই সাহিত্য কোনোটার সঙ্গে তো না তার চেয়ে অনেক উঁচু এই সাহিত্য এই প্রচার এবং প্রসারে তারা যেভাবে ভূমিকা রেখেছে ওই জিনিসটা এখন প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য কত দামি জিনিস এটা বুঝার জন্য সুবিধা হয়েছে ছিল সাহিত্য এবং কবিতা প্রভাব তাদের জিনিস খুব খারাপ মহিলা সংক্রান্ত বিষয় তারা মহিলাদেরকে ভালো করে কোন অধিকার দিত না পুরুষদের সমান নারী পুরুষের যে একটা সাম্যের অধিকার আছে মানুষ অলাকাদ কার আদম আল্লাহ তালা যে বলেছেন বনিয়া দাদমকে আমি সম্মানিত করেছি পুরুষ এবং মহিলা উভয়কে মানুষ হিসেবে তার সম্মান অবশ্যই সমস্যার সৃষ্টির উর্ধে কিন্তু তারা মহিলাদেরকে এই সম্মান দিত না এক নম্বরে তারা কি করত যে যদি কোনো পিতা মারা যান পিতা মাতা মারা যান সম্পদ রেখে এই সম্পদের মালিক কি হবে কোনো মেয়ে সম্পদের কিছু পাবে না কারা পাবে শুধু ছেলেরা পাবে আবার ছেলেদের মধ্যে সব ছেলেরা পাবে না যেগুলো বাববার মধ্যে বড় বড় ছেলে হয়েছে যারা লড়াই করার মতো যোদ্ধা হয়েছে তারা পাবে শুধুমাত্র যেগুলো তার চেয়ে ছোট মাইনর এরা কোনো কোনো যুদ্ধ করতে পারবে না এরা পাবে না এরপরে আপনার যদি নিজের ছেলে মেয়েদের মধ্যে শুধু ছেলে আছে শুধু মেয়ে আছে ছেলে নাই তাহলে সে মারা গেলে তার মেয়েরাও পাবে না ওই মেয়েদের কাজিনটা পাবে এরকম একটা ঘটনা ঘটলো নবী করিম সালামের জমানায় মদিনাতে ঘটেছে নামে একজন সাহাবি ইন্তেকাল করলেন তখন কিন্তু শরীয়তে কোরআনের মীরাসের আইন আসে নাই নাজিল হয় নাই তখন সে মারা যাওয়ার পরে তার দুটো মেয়ে রেখে গেল ছোট মেয়ে তার তারা মোটামুটি বয়স হয়েছে এখন তাদের দুইজন চাচাত ভাই ছিল তারা এসে তাদের সমস্ত সম্পদ নিয়ে গেলো যে এই পরিবারের পক্ষ থেকে আমরা যোদ্ধা হিসাবে আসে গোটা পরিবারের গোষ্ঠীর পক্ষ থেকে যোদ্ধা আমরা আমাদের হক এটাই এই আরো সমাজের নিয়ম তো মেয়েদের মা বলে যে মেয়েগুলো কিছু রাখবা না কেন এটা তো আমাদের হক তো এক কাজ করো মেয়ে দুটাকে তোমরা অন্তত বিয়ে করে নিয়ে যাও তাহলে আমি অন্তত নিশ্চিন্ত হয়ে গেলাম তোমরা চাষ ভাই বিয়ে করতে পারো বলে গেলো ওরা দেখতে শুনলো না এদেরকে বিয়ে করা যাবে না এটা আমাদের পছন্দ হয় না তখন নবী করিম সালামের কাছে আসলেন ওই মহিলা মেয়ে দুটোর মা এসে বলেন আপনার একটা ছোট ছেলে আছে আর দুইটা মেয়ে আছে ছোট ছেলেও তাদের দৃষ্টিতে ওই সমাজের দৃষ্টিতে মিরাজ পাবে না ওয়ারিস হবে না মেয়ে দুটো তো হবেই না এখন তার দুই চাচত ভাই এসে সুয়াইদ এবং আরফাতা তাদের নাম ছিল দু আসিল মাল সম্পত্তি সব নিয়ে গেছে আমি বললাম বললেন এই দুটো কোনো মিরাজ পাবে না তাৎক্ষণিক আল্লাহ তালা কোরআনে মিরাজ আয়ত নাদুল করে দিলেন পুরুষদের জন্য অংশ রয়েছে তাদের পিতা মাতা অথবা নিজস্ব কেউ যদি মারা যান ঠিক তেমনি মহিলাদের জন্য অংশ রয়েছে যদি তাদের পিতামাতা মাতা এবং নিকষ্ট ঘনিষ্ঠ আত্মীয় সাধারণ কিছু রেখে চলে যান কম হোক আর বেশি হোক নাসিব মাফরুদা সুরা নেশা সাতন আয়াতাল্লাহ বলছেন আল্লাহ ঠিক করে দিয়েছে কে কদ্দুর পাবেন তখন এই মিরাস আয়াত নাজির হয়ে গেল যাই হোক মিরাজের আয়ত্ত পরে এসেছে আমরা এখন আলোচনা করছি আরব সমাজে কিভাবে মহিলাদেরকে মিরাজ থেকে বঞ্চিত করা হয়েছে এখন আমাদের সমাজে ইসলামের অধিকার দিয়েছেন ইসলাম নারীদেরকে এখন এখানে যে মিরাজ আছে এই মহিলার সম্পদে ছেলের অর্ধেক পরিমাণ পায় এটা কি সবাই দেয় দেয় না অনেকে দিতে চায় না বঞ্চিত করে তো না দিলে তো ওই জাহিলি সমাজের কাণ্ড হয়ে গেল যে শুধু ছেলেরা পাবে মেয়েরা পাবে না তাও আমাদের আমাদের নারী অধিকার নিয়ে যারা চিল্লা চিল্লি করে ইসলামী নারীদের অধিকার দেয়নি অধিকার তো দিয়েছে কিন্তু মানুষ দেয় না কেন তোমরা শরীর আইন কার্যকরী করার কথা বলো এরপর আরেকটা ছিল নারীদের প্রতি দুর্ব্যবহার সৎ মা থাকলে যদি পিতা বাড়া যায় সৎ বিয়ে করত পিতার বড় ছেলে অটোমেটিক্যালি তার স্ত্রী হয়ে যাবে নাউজুবিল্লা আল্লাহ তালা বিস্তৃত জিনিসকে দেখেন মায়ের জায়গায় একজন আসে তাকে বিয়ে করবি এখন আল্লাহ তালা করলেন খবরদা তোমরা নিকা করো না কখনো তোমাদের পিতারা তাদেরকে করেছিলেন কখনো নেকা করবে না হচ্ছে ঘেন অত্যন্ত একটি খারাপ পন্থা এই পন্থা অবলম্বন করা মহিলাদের ব্যাপারে তাদের আরো অবস্থা কাহিল ছিল কি তারা মহিলাদেরকে বিয়ে সাদী করত আরবে কয় রকম বিয়ে ছিল চার রকম বিয়ে ছিল মা রে করেছেন আরবের লোকেরা ইন্দিল চার ধরনের নে স্বীকৃতি পেয়েছে এক নম্বর হচ্ছে যেভাবে এখন আমরা করে থাকি নে কাহুা যে কোন লোক এসে পিতার কাছে তার কন্যার জন্য প্রপোজাল দেয় অথবা কারো বোনের জন্য প্রপোজাল দেয় এই যে প্রস্তাবের ভিত্তিতে বিয়ে শাধী হয় মহর ঠিক করে যেটা আমরা করছি আরব দেশে এটাও ছিল এরকম বিয়েও ছিল এটাই যারা সমাজের সম্ভ্রান্ত লোকগুলো এই বিয়ে ফাংশন করত। বা ভালো মাংসের লোকেরা এই বিয়ে প্র্যাকটিস করতো এটাও ছিল কিন্তু দুই নম্বর ছিল তুমি অমুক বড় লোকের কাছে যাবা এবং তার শয্যা সঙ্গিনী হবা শয্যা সঙ্গিনী হয়ে আসতো আসলে সে অপেক্ষা করতো তার সঙ্গে সে মেলামেশা করতো না দেখতরবতী হয়ে গর্ভবতী হওয়ার পরেও তার মানে একটা বড় লোকের বংশ তার প্যাটে ঢুকাইয়া আনে তার সন্তান শরীর বংশের একটা মর্যাদা নিয়ে জন্মগ্রহণ করবে নাউজ বিদ আলী এবং মানে সে ভলন্টীয়য়ারি এই কাজটা করে সে নিজে তার স্ত্রীকে পাঠায় চিন্তা করেন আপনি সভ্যতা কত নিচু হতে পারে এলে দুই নম্বর এটাও একটা এই ধরনের সম্পর্কটা তাদের সমাজে বৈধ সম্পর্ক ছিল অবৈধ কিছু না সম্মান তিন নম্বর কোনটা ছিল সেটা আরেকটা বৈধ সিস্টেম ছিল যে কোন কোন মহিলা তার সঙ্গে একাধিক লোকের সম্পর্ক যাতায়াত হতো সবাই তাকে তার সঙ্গে তার ঘরে আসা যাওয়া করতো আর তার এ মানে এভাবেই তার সংসার চলে তার একা বহু লোক তার সঙ্গে আসা যাওয়া করে ছেলে মেয়ে হয় এখন যদি তারপরে এক পর্দায় সন্তান সম্ভব হয়ে যায় তার গর্ভের সন্তান আসে আসার পরে সে সবাইকে খবর দিবে যারা যারা আসতো সবাই আসতে হবে কিন্তু না আসলে তাদের বিরুদ্ধে কে এসে যাবে কবিলের দরবারে বুঝতে পারছেন তো সবাই আসতে হবে পাঁচজন হোক সাতজন হোক তিনজন হোক দশজন হোক যারা তাকে ব্যবহার করেছে সবাই আসবে এখন এই সন্তান কার এই মালিকানা ঠিক হবে আজকে বাবা ঠিক হবে ব্যবহার করছে আট দর্জনে এখন বাবা একজন হওয়ার বাবা তো দর্জন হইতে পারে না কিভাবে বাবা ঠিক করবে সবাই আসতে হবে তারপরে বলবে মহিলা তখন সবাইকে সমাবেশ করে তার ঘরে বলবে তা আর মোল্লাদি কান আমিন উমির আমরিক তোমরা সবাই তো স্বীকার করো যে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল অকাধ উলেরত আমি সন্তান প্রসব করেছি এখন আমি এখন সন্তানের বাবা লাগবে বলবে ফাহুকাইয়া ফুলানোর মধ্যে এর পিতা তার অস্বীকার করার উপায় থাকবে না অস্বীকার করলে কেস হয়ে যাবে এটা এক বিয়ের মতো এবং এই একটা প্রতিষ্ঠানের মতো বানিয়েছে চার নম্বরটা ছিল যে এরপরে আসল কেথির ওকে আরো ব্যাপক সংখ্যক লোক আরেক বাড়িতে আসা যাওয়া করেছে এবং তার বাড়িতে এরপরে তার বাড়িতে ফ্লাগ লাগানো থাকতো এই ফ্লাগ থাকা বাড়ি তো এখনও আশা করি করতে করতে এরপরে সেই মহিলা এখন যদি সন্তান প্রসব করে সে আবার রেকর্ড রাখে মানে বা লিস্ট আছে যাই হোক এখন তা সে সন্তান প্রসব করলো করার পরে এখন তার বাবা জোগাড় করতে হবে এখানে এখানে তো অনেক লোক আসে বেসুমার লোক আসে কিছু আরব দেশের লোক এত এক্সপার্ট ছিল কিছু কিছু লোক সন্তানের পা দেখে বলবে এই সন্তানের পেটা অমুক মানে সাংঘাতিক এগুলা তাদের এই ধরনের চেনার দেখে তারা চিনতে পারতো এদিকে বলে যে কাফিয়া এমন কি কোন কবিলার লোক এই জায়গা দিয়ে হেঁটে গেছে তাদের উঁটগুলো গেছে এগুলো কোন কবিলার উঁট উঁটের পাড়া মরুভূমির পায়ের উপরে দেখে তারা চিনবে কোন কবিলার লোক এখান থেকে গিয়েছে কাফিয়া চিনার ব্যাপারে তারা এত এক্সপার্ট ছিল তো এরকম একটা লোক এসে বলবে মানে এই সন্তান হচ্ছে অমুকের ছেলে মানে তাদের কাছে তখন তাদের অতপর যার পায়ের সঙ্গে মিলে যাকে আইডেন্টিফাই করে দেয় বিশেষজ্ঞরা সেই তার পিতা হতে বাধ্য ডিনাই করার উপায় নাই আর এই সন্তানের নামের ফাদাবে ওই লোকের নাম এইগুলো একটা এছাড়া আরো এই এই বিষয়ে মহিলাদেরকে তারা যাচ্ছে তাই ব্যবহার করেছে আর ধরনের বিয়ে ছিল বিয়ে না আসলে নেকাহুল বাদাল একজন এসে বললো যে শোনো আমরা স্ত্রী পাল্টাই ফেলি তোমারটা আমি না আমি তোমারটা নেই চেঞ্জ করে ফেলি না উজুবিল্লাহ এটাও স্বীকৃত যে তারা ভলনটিয়ারলি এগ্রি করেছে চেঞ্জ করেছে একচেঞ্জ করেছে নো প্রবলেম আরেক ধরনের ছিল তারা দুই বোন কে একসঙ্গে নিয়ে আসত ইসলামীটাকে হারাম করে দিয়েছে ওন দুই বোনের সঙ্গে একসঙ্গে বিয়ে করতে পারবে না তারা বেলা হদু বেসুমার স্ত্রী রাখত জন স্ত্রী আফ্রিকার কোনেন বড় বড় কবিলার লিডার যে তারপরে পাঁচ সাত দশজন আসে এরপরে নেপালের রাজা যে আসে এখন নেপাল নয় ভুটানের রাজা সে এক পরিবারে তিন বোন বিয়া করছে তিন সহধারা বোন তার স্ত্রী আমি পত্রিকা পড়েছি এটা আর আফ্রিকায় এরকম একাধিক মানে পাঁচ সাত দশ বারো জন করে স্ত্রী আছে তো ইসলাম এটা এটাকে সীমাবদ্ধ করে দিয়েছে দুই বোন কে একসঙ্গে রাখা যাবে না কোন কোন সাহাবি ছিলেন আমার দুই বোন আছে আমার স্ত্রী হিসাবে কি তালাক দিয়ে দাও কোন কোন সাহাবি ইসলাম কবুল করেছেন তার স্ত্রী আছে পাঁচ সাত দশজন তুমি চারজন তোমার যেটা রাখা মনাসেব মনে করে রেখে বাকি গুলাকে তুমি ফ্রি করে দাও তালাক দিয়ে থেকে বিয়ে হয়ে যাবে এভাবে ইসলাম এটাকে ফর্মুলাইজ করেছে এর আগে একটা কেউ ছিল তালাকের ব্যাপারে একই অবস্থা উড্র করে ফেললাম তারপর তারপরে আবার তালাক দিল আবার উড্র করে আবার তালাক দিল আবার উড্র করে এটা কোনো শ্বাস নাই এই খেলার মহিলাকে শাস্তির মধ্যে রাখতেই থাকে তার জীবনে কোনো সিকিউরিটি নাই তখন ইসলাম সে আল্লাহ তালা কি বললেন আর তলাকুমার রতান তালাক দুইবার দেওয়া যায় তারপরে উড্র উড্রতের ভিতরে মহিলা তিন মাস তিন মাসিক পার হওয়ার আগে তুমি উড্র করতে পারো এই দুইবার পরে করা করার পরে আবার থার্ড টাইম ব্যবহার করো তাহলে আর সুযোগ নাই তোমার থেকে ফাইনালি আলাদা হয়ে গেছে আর তলাকুমার রতান তালাক মাত্র দুই বার দেওয়া যাবে থার্ড টাইম দিলে তারপরে ব্যবহার করতে পারো সুন্দরভাবে তিনটা দিয়ে শেষ করে তোমরা সম্পর্ক শেষ করছাড়া আর কোন তালাক দেওয়া হবে না দেওয়ার কোন সুযোগ নাই এরপরে তারা কি করতো কন্যাদের প্রতি অবিচার করেছে আপনারা জানেন কন্যাকে কি করত জীবন্ত কবর দিত কেন দিত এটা এর কারণটা কি অসম্মান মর্যাদাহী কেন মর্যাদাহানি এক কবিরা আরেক কবিলাকে অ্যাটাক করতে। এটা ছিল ওয়ান অব দা মেইন সোর্স অফ ইনকাম হঠাৎ করে মধ্যরাতের পরে অ্যাটাক করে যা ওদের গরু ছাগল হান্ডি পাতিল যা নিয়ে আসা যায় এটা হলো এক বড় ধরনের ইনকাম ছিল তাদের কোন কোনো কবিলা। আর সেখান থেকে তারা তাদের সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে আসতো কৃত দাসী বানাত তারা চিন্তা করে যে মেয়ে হলে যদি এরকম কোন সময় করে ফেলে তাহলে আমাদের মেয়েদের প্রতি তারা এরকম অবিচার করবে আছে এই বিরম্পনা সহ্য করা যাবে না কাজে মেয়ে হওয়াটা তাদের জন্য কলঙ্কের কারণ ছিল এই জন্য তারা কন্যাদেরকে জীবন্ত দাফন করেছে আপনার দাহিয়া কালবীর ঘটনা জানেন যে কিভাবে সে নিজের মেয়েকে দাফন করেছে জীবন্ত অবস্থায় এরপরে আমরা দেখি যে তাদের খারাপ গুণ ছিল যুদ্ধ বিগ্রহে তারা প্রচন্ড লিপ্ত অনেকগুলো নাম করা যুদ্ধ বছর চলেছে। একটা যুদ্ধকে বলা হয় আপনার হার্বুল বাসুস বাসুদ যুদ্ধ দুই কবিলার মধ্যে একটা উটকে নিয়ে গন্ডগোল লেগে একদম আদমকে মেরে ফেলে তারপরে কাউন্টার করতে গিয়ে এই করে এই বাসুসের যুদ্ধ হয় নবী করিমের নব পাওয়ার আগে হলো কবিতা বাকার কবিরা তাগলেম এই যুদ্ধ চলে চল্লিশ বছর চল্লিশ বছর চলে কত লোক যে দুনিয়া থেকে চলে গেছে আর টা ছিল দাহেকাপড়া এখানে উঁটের প্রতিযোগিতা নিয়ে যুদ্ধ হয় ঘোড়া প্রতিযোগিতা নিয়ে হয় ঘোড়া প্রতিযোগিতার মধ্যে দুইটা ঘোড়া খুব রেস করে অনেক দূর থেকে রেস করানো হয় তো একটা লোক ওই যে ঘোড়াটা এক নম্বর হওয়ার কথা ওটাকে এমনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আরে ঘোড়াটা এক নম্বর হয়ে যায় এই উসেলা নিয়ে যুদ্ধ হয়ে সে যুদ্ধ বহুদিন চলে এবং সেখানে অনেক লোক ইন্টে মারা যায় ওকে এটাকে বলা হয় আহ আপনার আবাসিয়ানের যুদ্ধ গাবরা আবার এরপরে আওয়ামাদের মধ্যে বহুদিন যুদ্ধ হয়েছে এবং তাদের যুদ্ধের নাম ছিল বুয় নবী করিম সাল্লাহামা যাওয়ার আগ পর্যন্ত তারা এই যুদ্ধ কন্টিনিউ করে আবার এক পর্যায়ে সন্ধি হয়ে যায় এরপরে আমরা আসি যে তাদের আখলা কেমন ছিল চরিত্র কেমন ছিল আচার ব্যবহার কেমন ছিল তারা আখালা কেমন ছিল বুঝতে পারলেন যৌন জিন্দিগিতে তারা এইভাবে বেশ বৃত্তিটা অনেকটা কমন ছড়িয়ে পড়েছে কিন্তু এরপরেও যারা আশ্রাব বংশের মহিলারা তারা জেনা বা বিচার করতে না জানতো না যে মহিলা জেনা করতে পারে যেমন হেন বিন্তা আবু সুবি স্ত্রী সে তো কাফের আবু সুবিধা তখন কাফের এরপরে মক্কা বিজয়ের পরে যখন আবু সুবি তো আগে ইসলাম কবুল করে ফেললেন এরপরে তার স্ত্রী এ শাস পর্যন্ত গরিম ইসলাম কবুল করতে আসলেন বাইয়া করতেছেন রসগুল্লাহ সাল্লাহ আসসালাম সঙ্গে শপথ নিচ্ছেন যে ইসলাম কবুল করার তখন নবী করিম সাল্লাহ আসালাম যখন ইসলাম কবুল করাতেন কতগুলো কন্ডিশন অ্যাড করতেন যে আল্লাহ আল্লাহ ইশোর কেনা বিল্লাহ হে সাই আহ তোমরা শপথ করে ইসলামের কালিমা গ্রহণ করো তোমরা কোন সেরেক করবে না ওয়ালা ইয়াজ হে মহিলারা তোমরা চুরি করবে না ওয়ালা ইয়াজনি জেনাই লিপ্ত হবে না এগুলা তোমরা করবে না ইসলাম কবুল করার সাথে সাথে এই সমস্ত গুণাগুলাও করবে না এগুলো তোমরা একসঙ্গে হিন্দ বলল আওয়া বললো হর্রা যে মুক্ত স্বাধীন মহিলা শরীফ বংশের মহিলারাও যে করে আমি প্রথম শুনলাম তার মানে তাদের মধ্যে দেখা যায় মহিলা কুপুরের দিক থেকে শরীরের দিক থেকে ইসলামের দুশ্মনের দিক থেকে অনেক আগে কিন্তু জেনাকে সেও বিশ্বাসই করতে পারে না যে একজন স্বাধীন মহিলা কৃতদাসীরা সারা জেনা করতে পারে এই ধরনের কিছু ভালো গুণ তাদের মধ্যে ছিল ওকে কিন্তু অনেকে জেনা করে থাকলেও এই পর্যায়ের লোক সেখানে ছিল আহ লোকে মদ খেত কিন্তু আবার কিছু লোক মত টাচও করতেনা এমনও ছিল মেজরিটির লোক মারামারি করতে খুন খারাপই ছিল অনেক লোক ছিল তারা করতে না কিছু লোক হচ্ছে সম্পদের গরিবদের সম্পদের আত্মসাত করতো কিন্তু অনেকে ছিল করতো না অনেকেই ছিল সুদে লেনদেন করতো কিন্তু অনেকেই করতো না এইভাবে ভালো গুণগুলো ছিল এরপরে আহ তাদের ছিল অনেকটা কোন ধরনের ফিলোসফি এই যে গ্রিক সভ্যতা রোমান সভ্যতা পার্শ্বিক সভ্যতা ইরানের এবং ভারতীয় সভ্যতা এই সমস্ত সভ্যতা এক একটা বিশাল ইতিহাস আছে তাদের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং তাদের বিভিন্ন ফিলোসফি দর্শন অনেকগুলো আছে আরবদের কাছে এগুলো কিছুই ছিল না গান বাজনা টুকটাক এগুলো আছে কিন্তু একটা শিল্প সাহিত্য যেগুলো তাদেরকে তাদের একটা বিশাল মানে দর্শন নিয়ে ধরে থাকার মতো এগুলো ছিল না আরবরা ছিল মোর কি বলা যায় মোর নিউট্রাল অনেক দিক থেকে খালি একটু শয়তানের ইয়েতে পরে কুমন্ত্রণায় তারা সেরে করেছে আর যেনাভাবে তারা অনেকে লুপ্ত হয়ে পড়েছে কিন্তু বড় ধরনের দর্শনকে ধরে একটা সোসাইটি গড়ে ওঠা এগুলো এই জাতীয় কোনো সংস্কৃতি তাদের কাছে এভাবে ছিল না যার ফলে তারা অনেকটা নিউট্রাল ছিল এবং ইসলামের দাওয়ারটা যখন তাদের কাছে ঠিক মতো পৌঁছানো গেছে তখন তারা মেজরিটি লোকেরা কি করেছে ভালো লোকগুলোকে অ্যাকসেপ্ট করে ফেলেছে কিন্তু জিনিস ছিল যে তারা অনেকটা রেডি ছিল মনে হয় মাইন্ডের মধ্যে খুব বেশি কিছু নাই উল্টাপাল্টা সেরকটা থেকে সরাই দিতে পারলে ইসলাম ঢুকার কাজটা কিন্তু অনেক সহজ ছিল লেইম্যান টাইপের পিপল আমাদের গ্রামের বা দেশের যারা কোন কোন সময় কম শিক্ষিত বা বা কম শিক্ষিত খুব বেশি মানে একেবারে কি বলে এটাকে ধোকাবাজি জানে না সরল মানুষ সরল মনা ঠিক না। আর যারা শহুরে মানুষ তাদের ভিতরে প্যাস বেশি অনেক ঘোর প্যাস শিখে তারা জানে ঘুষ কামড়ে খাইতে হবে কোনখান্তে টাকা মারতে হবে এগুলো অনেক কিছু জানে তো আরবদের অবস্থা তারা ভেরি সিম্পল মাইন্ডেড ছিল যদি ইসলামটা মাথায় ঢুকনে দেওয়া গেছে এটার জন্য তারা পাগল হয়ে গেছে আরব দেশে ইসলামকে আল্লাহ করেছে। আরো কিছু গুণ ছিল তারা ছিল সাংঘাতিক হ্যাঁ আরব দেশে ছিল হাতেম তাই পৃথিবীতে অন্য কোন ইরানি সভ্যতায় রোমান সভ্যতায় গ্রিক সভ্যতায় ভারতীয় সভ্যতায় এরকম কোন এত বড় মানে দানশীল ব্যক্তির পরিচয় পাওয়া যায় না তাদের ইতিহাসের মধ্যে এমন হয়েছে যে মেহমান এসেছে এখন কিচ্ছু নাই একটা মাত্র উঠ আছে তার নিজের যানবাহন এবং প্রেম গাথা আরেকটা ছিল আপনার ওই যে মেহমানদারী দেওয়ানুল হেমা তারা পড়েছেন ওলাফ আদিয়াফ এই ছিল বিশাল একটা মানে তাদের সাংঘাতিক খাবার দাওয়ার ক্ষেত্রে এটা ইব্রাহিম করে বসে থাকতেন মানুষ পেয়ে গেলে ধরে বাড়ির একসঙ্গে বসে খেতেন এক লাখেন না তো এই জিনিসটা তারা পেয়েছে এবং তাদের লেখাপড়া ঠিকই আছে স্কুল কলেজ মাদ্রাসা এগুলো নাই কিন্তু তারা সাহিত্যের চর্চা এমন করা করেছে ভাষা চর্চা এমন করা করেছে তাদের মুখস্থ শক্তি ছিল সাংঘাতিক তাদের বংশ এক বুনিয়াদ মানে চোদ্দ বংশ ৩০ বংশ উপরের দিকে বহু বংশ মুখস্থ আছে আমি আপনি কয়টা মুখস্থ আছে আমি আমার নিজের নাম তো জানি বাবার নামও জানি দাদার নামও জানি দাদার পরে চার নম্বর যেন নাম জানি আর কোনটাও জানি টানি না আপনারা কে কে জানান এসে বেশি আপনি কোদ্দূর পর্যন্ত জানেন হ্যাঁ সাত পর্যন্ত জানেন মাস একদম সাত পর্যন্ত জানে তারা ২০ পঞ্চাশ একশো পর্যন্ত জানে একদম আছে রসুল তিনি আদনান পর্যন্ত জানছেন অনেকগুলা তিনি নিজে জানছেন এবং আমার সঙ্গে লেখাপড়া করেছে সৌদি আরবে সে বলছে যে সেই তার গোষ্ঠী আদনান পর্যন্ত জানে মানে এত লম্বা ইতিহাস তারা এদের মধ্যে মুখস্থ শক্তি সাংঘাতিক ছিল ভাষা এমন ছিল যে মধুর নাম আরবে মধু আমরা বাংলায় মধু মধু থেকে আমরা মাধবী বলি তাই না আরেকটি শব্দ পাওয়া গেছে মধু থেকে আর কি আছে তাদের কাছে মধুর শব্দ আছে আশিটা শিয়াল পাওয়া যায় অনেক পরুভূমিতে যে দিন যে বেশি পাওয়া যায় ওইটার নাম বেশি শিয়ালের দুশোটা নাম আছে আরবিতে আর সিংহ কোনো কোন এলাকায় পাওয়া যায় সিংহের পাঁচটা নাম আছে এই পাঁচশো নাম আছে উঁটের নাম আছে এক হাজার মানে এক হাজার শব্দ দিয়ে উঁচারা বলতে পারে এরকম তরবারি নাম অনেক অনেক যুদ্ধ করেছে তরবারি নাম অনেক বেশি আছে তরবারির নাম আছে প্রায় চার হাজারের মতো এইভাবে তাদের এই যে এতগুলো মুখস্থ রাখে এগুলোর জন্য কেমন স্মরণশক্তির দরকার এগুলো ওদের মধ্যে ছিল পৃথিবীর কোনো জাতির মধ্যে তখন ছিল না এই জন্য আল্লাহ তালা ওদেরকে চুজ করেছেন ওই জায়গায় রসুল পাঠাতে এবং তারা আনকে মুখাস্ত করেছেন রসুল্লাহ লক্ষ লক্ষ হাদিস পরে মুখস্থ করেছে ওই আরবের গোষ্ঠী তাদের ভেরি শার্প মেমোরি এই যে খেজুরের অনেক নাম আছে খেজুরটা আমাদের একটা একটাই নাম আর এদের কাছে একটা ডেট তাদের কাছে খেজুর মনে যখন আদা পাকা হয় ওই একটু হলুদ রঙের খেজুর পাওয়া দেখছেন না শক্ত কষকষে একটু এটার নাম হলো বালাহ। এরপরে যখন আরো পেকে যায় রসে টল টল হয়ে যায় নরম এটাকে বলে রোতাব এরপরে যখন আপনার এই যে এখন নর্মাল খেজুর হিসেবে শুকনো মানে মোটামুটি পেকে টাইট হয়ে গেছে একেবারে লুজ থাকে নাই একটু টাইট হয়েছে এগুলাকে বলে তামড় এইভাবে করে তাদের প্রচুর নাম এই খেজুরের আছে হ্যাঁ এরপরে তারা খুব বীর বীরত্ব তাদের মধ্যে অনেক ছিল বীর পুরুষ এবং এটা দেখা যায় তারা প্রত্যেক যুদ্ধ হওয়ার আগে বলতো কবির মোকাবিলা করো ওই দিক থেকে আস এবং এই তরিকাকে স্বয়ং রসুল্লাহ ব্যবহার করেছেন পদার যুদ্ধে যে তারা আসছে যে তোমাদেরকে চ্যালেঞ্জ করি সাহস আসছে আমার মোকাবিলা করতে তারা একজন আসছিল তাদের মোকাবিলা এক স্বাভাবিক আছেন দুইজন নম্বরটা বেরিয়ে আসছে আমার মোকাবিলা কি করবা মোসম্ম আরেকজন গেছেন কারো যদি মোকাবিলা করতে কেউ না যায় তাহলে কি প্রমাণিত হবে ভীরু কাপুরুষ আর তারা বীর পুরুষ তো এই জন্য তারা এভাবে তারা জানে যে আমরা দুইজন বের হলাম দুই দিক থেকে একজন মরবো আরেকজন বাঁচবো সাক্ষাৎ ফাইট করতেছে ওয়ান টু ওয়ান এইভাবে তারা নিজেরা মৃত্যুকে মোকাবিলা করার মতো সাহস তাদের আছে ভ্যারি যোদ্দা ভ্যারি মানে কি বলা যায় অসম্ভব সাহসী তার এরপরে কেউ যদি তাদের কাছে সাহায্য চাইত আসে তাকে আশ্রয় দিয়েছে কোনো দিন সে এখান থেকে হাত গোটাই নিবে না মরলে মরতে হবে নবী করিম সাল্লি সাল্লাম যখন টাইফে তিনি প্রশ্ল বর্ষিত হলেন মক্কায় ঢুকবেন যে আসলে তারা অ্যাটাক করবে তিনি তখন আরেকটি কাফের কবিরা আশ্রয় নিলেন আমাকে তোমরা নিরাপত্তা দাও তারা নিরাপত্তা দিল এবং তারা বলে বলো এর গায়ে হাত তুলে আমরা তোমাদের বিদ্যুদ্ধ করব। এগুলো তারা রক্ষা করত ওরা পেশার দিয়েছে কিন্তু তারা পেশার মানে নাই তারা স্বাধীনতা পছন্দ করত। এই জন্য আরো কোন রাষ্ট্র গড়ে উঠেনি সবাই স্বাধীন কবিরের পাঠানদের মতো আর কিছুটা খুব মানে নিজে মাথা করবে না সহজে খুব ফ্রিডম মানে তাদের স্বাধীনতার চেতনার লোকজন তারা এরপরে তারা চুক্তি করলে চুক্তি সহজে ভঙ্গন করতে না এবং তারা পরিষ্কারভাবে কথাবার্তা বলার ক্ষেত্রে তারা কোন ধরনের মুনাফি কি দুর্নীতি এগুলো পছন্দ করতে না ভেরি সিম্পল মাইন্ডেড যেটা বলবো বলবো মিথ্যার আশ্রয় সহজে নিত না আবু সুফিয়ান কোথায় গিয়েছেন ব্যবসা বাণিজ্য করতে সাম দেশে গিয়েছেন সেখানে তখন রোমান সম্রাট এসেছে দেশের ভিজিট করতে আর ওই সময় রসুল উল্লাহ সাল্লা চিঠি পাঠিয়েছেন কার কাছে রোমান সম্রাট হিরাকলিয়াসের কাছে আসলে তাসলাম মদিনার থেকে চিঠি গিয়েছে যে তুমি ইসলাম কবুল করো আল্লাহ তালা তোমাকে ঠিক রাখবেন তোমাকে তোমার সাম্রাজ্য ঠিক থাকবে আমরা তোমার সাম্রাজ্যে কোনো হাত দেবো না আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দিবেন তুমি ওই সময় আবু সুফিয়ান কোথায় সাম দেশে কি জন্য গিয়েছেন সে ব্যবসা মালপত্র বিশাল ইম্পোর্ট করতে গিয়েছেন তাকে ধরে নেওয়া হল যে সে ওয়ান অফ তার সঙ্গে মুহাম্মাদের সম্পর্ক আছে তারতে তারই গোষ্ঠীর লোক ধরে নিয়ে আসালো। হোক তো সে এখানে তাকে জিজ্ঞাসা করলো মোহাম্মদ প্রশ্ন করেছে তিনি কেমন কোন পরিবার থেকে এসেছেন তার দাওয়াত কোন লোকেরা গ্রহণ করে এইভাবে অনেকগুলো প্রশ্ন এখন সে প্রশ্ন করে কারণ ওই রোমান সম্রাট জানে যে আখির ইনবীর লক্ষণ কি কি হবে এগুলো সব বাইবেলে ছিল এখন আবু সুবিধা চিন্তা করছে যে আমি সত্য সত্য কথা বলি লোকটা সত্যবাদী কিনা আল আমিন কিনা এখন নাকি মিথ্যা কথা বলেছে কোন সময় এখন আবু সুবিধান তো জানে নবী মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলেননি এক একটা প্রশ্ন করেছে সে সব হক জবাব দিচ্ছে এখন সে কিন্তু আবু সুবিধা কষ্ট আমি তো সব হক বলছি না তো মোহাম্মদের পক্ষে যাচ্ছে এখন আমি তো কিছু বলা দরকার তার বিপক্ষে যায় আমি কি বলবো আমি মিথ্যা বলতে চেয়েছিলাম কিন্তু একটা লজ্জা সরম আমাকে আটকিয়ে দিয়েছে আমার সঙ্গে আমার সঙ্গীদের মধ্যে অনেক অনুচর যারা বাহিনী এসেছে তারা বলবে দেখো আবু সুদ্ এত বড় লিডার ওইখানে মিথ্যা কথা বলে ফেলেছে এই বদনাম রুটে যাবে এই বদনামকে তারা এত ভয় করত মিথ্যা কথা বলতো না সহজে আর আমাদের এই জমানার শাসকদের খবর কি হ্যাঁ মিথ্যা কথা বলতে এত ভালো পানো না এরপরে তাদের আরেকটি বড় গুণ ছিল তার প্রচন্ড কষ্ট সহিষ্ণু ছিল অনেক কিছু তারা বরদাস্ত করতে পারত কারণ হলো যে তারা তাদের খাবার দাবার ছিল ভেরি সিম্পল খেজুর আর পানিও অনেক সময় খেতে কেমন গরম পড়ে আরব দেশে এখন তো এয়ার কন্ডিশন আছে তখন কোন কন্ডিশন ছিল ভেরি ব্যাড কন্ডিশন ছিল হট কন্ডিশন ছিল তারা ওইখানে সার্ভাইভ করেছে আর যখন কোন সময় মরুভূমিতে আপনি থাকবেন বেদইনদের এলাকায় যখন রাতের বেলা শীত পড়ে কেমন শীত পড়ে জানেন এখানে শীত বরদাস্ত করা শীত আরো কঠিন হয়ে যায় এরপরে এক দেশ থেকে আরেক দেশে কত দূরে জার্নি করতে হতো গাছপালা নাই কি অবস্থায় তারা বসবাস করেছে সেখানে এর কারণে তাদের শারীরিক শক্তিও আল্লাহ তালা অনেক দিয়েছেন এই সমস্ত অনেকগুলো গুণ ও ফিজিক্যাল এবং মৌলিক কতগুলো গুণ তাদের ছিল যেগুলাকে পৃথিবীর ওই সময়ের মধ্যে অনেক দিক থেকে সবচেয়ে ভালো লোক হিসাবে পাওয়া যায় তাদের মধ্যে তখন যদিও আইয়ামি জাহিলিয়াত শুধু আরব দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল সারা পৃথিবীতে তখন আইয়ামি জাহিলিয়াত চলছে কিন্তু অন্যদের যে নিউট্রাল মেন্টালিটি নাই তাদের যে করাপশন আছে তারা যে বিভিন্ন রকমের ফিলোসফিতে দর্শনে নিজের মন মগজে ঢুকিয়েছে আরদের এইগুলো ছিল না তাদের বীরত্বের গুণ ছিল তাদের তারা ভয় ভীতিকে তোয়াক্কা করতো না তারা গরম ঠান্ডা সহ্য করতে পারতো তারা কষ্ট করতে পারতো শক্তি ছিল এই সমস্ত ভালো ভালো গুণগুলো শরীর যা কিছু আছে আমাদের তো মার্শাল ফার্মে মুরগি মতন হয়ে যাচ্ছে দিন দিন সব আর্টিফিসিয়াল চলতেছে এই যে শক্তি শারীরিক মানসিক ভাবে দেয়ার অনেকটা পিওর কম্পেয়ারিং টু দা আদার নেশন এই কারণে আল্লাহ তাদেরকে এই সমস্ত গুনাবলীগুলো সুন্দর সুন্দর অনেকগুলো মৌলিক গুনাবলী তাদের মধ্যে ছিল যেগুলা ইসলাম এসেছে এসে তাদেরকে যখন ইসলাম ধরে ফেলেছে তখন তাদের মধ্যে এমন চেঞ্জ হয়েছে তারা যেমন ডেস্ট্রাকটিভ ছিল এখন ভ্যারি কনস্ট্রাকটিভ হয়ে গেছে ইসলামের জন্য এটা দরকার ছিল এই জন্যই আল্লাহ তাদেরকে দিয়ে অনেক ভালো কাজ নিয়েছেন তারা নবী করিম সাল্লা সাহাবি হওয়ার উপযুক্ত পজিশনে তারা ছিলেন যে গুণটা ছিল না রোমান জাতির পার্শ্বিক জাতির ভারতীয় উপমহাদেশ লোকদের এই কোয়ালিটি ছিল না আরবদের এই মৌলিক কোয়ালিটি ছিল যে কোয়ালিটি দিয়ে নবী করিম সাল্লামকে হেল্প করা দরকার ছিল ওই সমাজের পৃথিবীর ওই সোসাইটি সভ্যতার মধ্যে আরব দেশকে আল্লাহ বাসাই করলেন এবং পৃথিবীর তার পাশে তখন কি ধরনের অন্ধকার জাহালিয়া ছিল তার কিছু আমরা এই বিভিন্ন বর্ণনা পেলাম এই পরিস্থিতিতে আল্লাহ তালা নবী করে রিম সাল্লামকে দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি যখন দুনিয়াতে আসেন তখন কয়েকটি ঘটনা ঘটে বড় বড় কয়েকটি ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমরা আগে আলোচনা করব ভূমিকার শেষ পর্যায়ে আশা করি ইনশাআল্লাহ আগামী সেশনে